আবু হুরাইরা রাজিয়াল্লাহ তালাহতে বর্ণিত নাবী সাল্লাহ সাল্লাম বলছেন যখন গরম বেড়ে যায় তখন তোমরা তা কমে এলে জুহরের সালাত আদায় করো কেননা গরমের প্রচণ্ডতা জাহান নামের উত্তাপের অংশ